বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমার প্রিয় ভাই বোন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি আপনারা নিয়মিত আপনাদের অনুষ্ঠান উপভোগ করছেন আমরা আপনাদের জন্য কোরআনে আখলাক নামে কোরআনের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বিষয় নিয়ে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আর সেই ধারাবাহিকতায় আজকের আলোচনায়ও আমরা তাওয়াক্কুল সম্পর্কিত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বিস বাংলার পক্ষ থেকে তাই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা বিগত কয়েকটি পর্বে বিষয়টি বুঝতে পেরেছি যে আমাদের জন্য রিস্কা হালালের কোনো বিকল্প নেই আমাদের ইমানের জন্য রিস্কা হালালের প্রয়োজন আমাদের ইবাদতের জন্য রিস্কা হালালের প্রয়োজন আল্লাহর কাছে আমাদের যাবতীয় এবাদত কবুল হওয়ার জন্য কি রিস্ক হালালের প্রয়োজন এখন অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হই যে আমরা সেই রিস্ক পাবো কীভাবে আমরা সেই রেজেক অর্জন করব কিভাবে এর জন্য কোন আমল বা অন্য কোনো কিছু আছে কি এর উত্তরে আমরা বলতে চাই আগে আমাকে আপনাকে এই বিশ্বাস করতে হবে যে আমাদের রজাক হচ্ছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের রেজেকের দায়িত্বভার গ্রহণ করেছেন ফোরআ পাকের মধ্যে আল্লাহ পাকের সাথ করেছেন ফিল ওমামিন্থিবীতে বিচরিত এমন কোন প্রাণী নেই যার রিজকের দায়িত্ব গ্রহণ করেননি আল্লাহ অর্থাৎ সকল প্রাণীর রিজকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহর উপরেই সে দায়িত্ব এই কথাটি আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে অনুরূপ আমরা আরও অনেকগুলো আয়াতের মধ্যে এ ধরনের দেখতে পাই যে আল্লাহ হরবুল আলমিন তার সৃষ্টির জন্য যা প্রয়োজন তার সব ব্যবস্থাই করে রেখেছে এখানে একটা বিষয় এতটুকু আছে যে যার জন্য যে রেজেক্টের ব্যবস্থা করা হয়েছে যার জন্য যে সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে তাকে সেই রেজেক্ট ভোগ করতেই হবে তাকে সেই অবস্থানে যেতেই হবে কিভাবে যাবে কিভাবে হবে সেটাও আল্লাপাক নির্ধারণ করে রেখেছে কিন্তু তাই বলে আমরা অলস হয়ে ঘরের কোনায় বসে থাকবো আর ভাবব আল্লাহ তো আমার রেজেক্ট দিয়েই রেখেছেন কাজে আমার রিজিক আমার কাছে আসবে বাধ্য কাজে আমার কাজ কাজকর্ম না করলে চলবে এটা মহা ভুল এটা মানুষকে বেকার অলস বানিয়ে এই ধরনের তাওয়াক্কুলের কোনো স্থান সোজা কথা যেটা আমি বলতে চাচ্ছি যে হালাল উপার্জনের জন্য কর্মের কোনো বিকল্প নেই আমাকে আপনাকে সেই কর্মে যেতেই হবে তবে এর জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি যেই কৌশলগল মধ্যে রয়েছে যে এগুলো করলে পরে আল্লাপাক রিজেক্টের দরওয়াজা খুলে একটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার প্রিয় ভাই যে দেখুন আপনার রিজেক্ট ভক্ষণ করেই আপনাকে পৃথিবী ত্যাগ করতে হবে এর আগে আপনি পৃথিবী ত্যাগ করতে পারবেন না হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে মানুষ কখনই মৃত্যু মুখে হবে না যতক্ষণ পর্যন্ত না তার জন্য নির্ধারিত রেজেক সে ভক্ষণ করবে উপভোগ করবে যেটাই হোক ঘর হোক বাড়ি হোক গাড়ি হোক খাবার হোক যা কিছু হোক আপনাকে ভোগ করতে হবে তারপরে যেতে হবে একটা হাদিসে এমন আছে আরেকটা হাদিসের মধ্যে দেখেন আছে এইভাবে ইন্নার রিসকা লয়াতলুবুকুম কামায়াতলুবুকুম আজাল মৃত্যু যেমন আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে ঠিক তেমনি ভাবে আমার রেজেকও আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে রেজেক আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে দেখো আমার উপার্জন আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে আমরা সেটা পাচ্ছি না কেন তার মানে কর্ম করছি না বলে সেটা আমার কাছে আসছে এর এই অর্থ নয় যে তারা আমাদের কাছে আসবে আমি কর্ম না করলে আল্লাহর সে ক্ষমতা আছে আল্লাপাক কর্ম ছাড়াও রেজেক পৌঁছাতে পারেন এই বিশ্বাস রাখতে হবে উদাহরণ নেবেন নেন উদাহরণ মারিয়মা আলি ইসাল্লামের নাম শুনেছি নিশ্চিত কে ছিলেন আমাদের নবী ঈসা আলি ইসাল্লামের মা সুলহান আল্লাহ আমরা তাকে নবী মানি সেই ইসা আলি ইসাল্লামের মা মরিয়মা আলি ইসলামের রেজিকপুর থেকে আসছে খালু ছিলেন নবী আরেক নবী আল্লাহ আকবার। হাজরতে জাকেরিয়া আলি ইসালাম তাঁর তত্ত্বাবধানে ছিলেন হাজরতে মরিয়াম আলী ইসালাম মরিয়ম আলি ইসাল্লামকে তার দায়িত্বে দেয়া হয়েছিল তার দেখাশোনা খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু তিনি করতেন একবার তিনি আপনার মরিয়ম আলি ইসাল্লামের মেহরা বেগিয়ে দেখলেন তিনি তো এবাদতে মশগুল সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন আল্লাহ তার সামনে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পড়ে আছে বিভিন্ন ধরনের খাদ্য হয়তো জাকারিয়া আলি ইসলাম আশ্চর্য হয়ে গেলেন এবং মৌসুমি বলা হয় এই মৌসুমি ফল না অন্য মৌসুমের ফল ফলাদি শেখেন জাকারিয়া আলি ইসালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মারিয়াম এগুলো তোমার কাছে কিভাবে আসবে আল্লাহ আকবার। মারিয়াম আলি ইসাল্লাম তখন জবাব দিচ্ছেন আল্লা পক্ষ থেকে প্রেরিত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব বেহিসাবান করবে দেখলেন আল্লাহ পাক যে পারেন এটা তার একটা উদাহরণ আরও উদাহরণ আছে কিন্তু মোহতারাম এই উদাহরণগুলো সামনে রেখে আবার একথা ভাববেন না তাহলে আমিও আর কাজ যাব না আমিও ঘরে বসে থাকবো এ বাদতে হব জি হ্যাঁ মনে রাখবেন সৈয়দুল আম্বিয়াউল মুরসলিম সমস্ত নবিকুলের সরদার যিনি রসুল্লাহ স্লু আল ইসলাম তার চাইতে বড় মোতাবিল আপনি হয়ে গেছেন আমি হয়ে গেছি তিনিও তো কাজ করেছেন কাজ করে উপার্জন করেছেন এবং কাজের জন্য আমাদেরকে উদাহরণ দিয়েছেন তাই আমরা কোন মোতাবিল বিল্লাহ হইলাম যে আল্লাহর মতওয়াকিল করে আমরা বসে থাকবো ঘরে আর বলবো যে আমার রেজেক্ট চলে আসবো না না হ্যাঁ আমরা এই রেজেক্ট প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে কি কী দোয়া করবেন কিভাবে আমরা সেটা পেতে পারি তার কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে এখানে তুলে নিয়ে আসছি আসবাবুর রেজ্ক রেজেক্ট সমৃদ্ধ হওয়ার বরকতময় হওয়ার জন্য কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন গুণা মানুষের রেজেককে মধ্যে ঘাটতি আনে ঘাটতি দুই অর্থে হতে পারে এক অর্থ হচ্ছে আসলেই তার রেজেক্টটা কমে যায় আরেক অর্থে এই হতে পারে পর্যাপ্ত রেজেক্ট সে পায় কিন্তু তার মধ্যে বরকর থাকে এজন্য জন্য থেকে মুক্ত থাকতে হবে মুক্ত জীবন যাপন করতে হবে এবং সেই মুক্ত জীবন যাপন করতে হলে আমাদেরকে অহরহ দিবানিশী ইস্তেফারে থাকতে হবে সুরা নোহ আপনি আর আপনি আশা করি তেলা করতে পারি সেই নূ আলিহালামের কথা আমরা সেখানে শুনতে পারি নো আলিহ ইসলাম তার জাতিকে ইস্তেক্ফারের কথা বলেছেন ইসতেকফারের কথা বলতে গিয়ে তার যে ফিলত এবং উপকারিতা সেটা তিনি সেখানে উল্লেখ করেছেন মধ্যে আলমিনিমুদ্ করতেছেন সুরায় নতাহ আলিহালামের বক্তব্যকে সামনে রেখে তিনি বলতেছেন যে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন কি আউজবুল্লাহিমিনিসমিল্লাহ রহমান াম তার জাতিকে ইস্তফারের ফজিল বর্ণনা করেছেন এইভাবে তো আয়াতগুলোর অর্থানুবাদ এখন করা সম্ভব হল না সুপ্রিয় দর্শক আমরা বিরতির পর এসে আপনাদের সামনে সে আয়াতগুলো উপস্থাপন আরও কি কিভাবে আমরা আমাদের রেজেক্টের মধ্যে বরকত আনতে পারি এবং কি আমল করতে পারি সে সম্পর্কে আপনাদের সামনে আরও কিছু কথা উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন ফিরে এসে আবার আপনাদেরকে আমাদের সাথে ভাব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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্যে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে এলাম বলছিলাম নুয়া আলিহিস্লাম তার জাতিকে রেজেক প্রাপ্তির জন্য কি আমল শিখিয়েছেন দেখুন সে আমলটি ছিল এক নম্বরই ইস্তেকফার ইস্তেকফার ইস্তেকফার আল্লাহর কাছে সবসময় কায়ম অনুবাককে মখফিরত কামনা করে আল্লাহ আমরা জানতে অজান্তে প্রকাশ্যে গোপনে ছোটো বড়ো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা গুণা করে ফেলেছি আল্লাহ সেই গুনা থেকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন হাজরত নুয়া আলি ইসাল্লাম এই গুনা ক্ষমা করার যে ফজিলত বর্ণনা করে ইস্তফারের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ পাক খুব হু কথাগুলো আমাদের সামনে রেখে তার স্বীকৃতি দিয়েছেন হাজরতের নুয়া আলি ইসলাম বলছেন ফাকুল তুস্তা ফিরুর তোমরা তোমাদের পর্বদিগারের কাছে স্তোফার করো কারণুকানা তিনি একবার নয় দুবার নয় হাজার বার নয় শত শতবার যতবার তোমরা ইস্তফার করবে সত্যিকার অর্থে সত্যিকার দিল দিয়ে আল্লাহ ততবার তোমাদেরকে মাফ করে কানা এগাফারা এটা হলো প্রথম ফেজিল দুই নম্বর হচ্ছে ইউরসিলিস আলেকে দরারা আল্লা পাক বর্ষণযুক্ত যোগ্য মেঘমালা তোমাদের নিকট পাঠিয়ে দেবে অর্থাৎ যে এলাকার বৃষ্টি হচ্ছে না পানি নেই এবং জমিনগুলো চৌচির হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে আপনার ফসলগুলো জ্বলে যাচ্ছে সেখানে ইস্তফারের কারণে আল্লাপাক পানি সিঞ্চনের জন্য মেঘমালা পাঠিয়ে দেবেন ওয়াইম দিত কুবি আম্লাপাক তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন মাদার এমদাদ থেকে আসছে আল্লাপাক সাহায্য করবে তোমাদেরকে সম্পদ দিয়ে এবং সন্তান দিয়ে সাহায্য করবেন আল্লাহ আকবার আমরা তো এখন সন্তানের জন্য কেউ আমরা সন্তান নিতে চাই না আর কেউ সন্তান পাই না কিন্তু সেই পাওয়ার কেউ ব্যবস্থা করেও দিতে পারে সন্তান না নেওয়াটাই সুযোগ আছে যে স্বামী স্ত্রী মিলে যদি কথাবদ্ধ হয়ে বলে যে আর আমাদের প্রয়োজন নেই একটি যথেষ্ট তাহলে সেটার ব্যবস্থা আছে দুটি হলেও ব্যবস্থা আছে। কিন্তু এই ব্যবস্থা নেই একবার বন্ধ হয়ে গেলে আবার চালু করা যাবে কিনা এই ব্যবস্থাটা কিন্তু নেই আর যাদের হয়ই না যারা সন্তান নেনই না তারা তো বড়ো হা হুতাশের মধ্যে আছে হায় আল্লাহ আমরা কি তাহলে নিঃসন্তান থেকে যাব কিন্তু না এই নিঃসন্তান থাকাটাও আল্লাহরই একটা কুদরতের অংশ কাজে এই নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে চান এবং দেখা গেছে ইস্তেফার ইস্তফার ইস্তফার যত বেশি ইস্তফার করা যায় সেই ইস্তফার করে করে আল্লাহর কাছে কেটে কেটে যদি দোয়া করা যায় আল্লাহ সেই দম্পতিকে শেষ বয়সে হলেও সন্তান দান করেন ইব্রাহিম আলী ইসলাম কত বছর বয়সে আপনার সন্তান পেয়েছিলেন বলন্তু দেখি জাকারিয়া আলী ইসলাম কত বছর বয়সে সন্তান পেয়েছিলেন বলন্তু দেখি তাহলে কেন আমরা নিরাশ হয়ে যাই সুপ্রিয় দর্শক এই ইস্তফারের ফজিলত বর্ণিত হয়েছে যে এই ইস্তফারের মাধ্যমে সন্তান লাভ করা সম্ভব ওনেজ আল্লা কুম জেন না তিউ মানেজ এবং আমি তাদের ইস্তফারের বরকতে তাদের জন্য নহর জারি করে দেব এবং তাদের জন্য বাগিচা আমি জারি করে দেব আল্লাহ রাবুল আলমিন এই কথাটাই কিন্তু আমাদের সামনে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো কর্মের মাধ্যমে আমাদের কাজ শুরু হবে আর ইস্তফার করে আমরা সেই কর্মটাকে জারি রাখব। শুধু নুহা আলি ইসালাম কথা বলেছেন এমনটি না আমরা চলুন দেখি হাজরতে হুদ আলি ইসালামও কিন্তু একই কথা বলেছেন হে আমার করো এবং আল্লাহর দিকে তো বা করোয়াল তিনি বলতেছে যে তোমাদের কাছে বর্ষন শিক্ত মেঘ মালা দিয়ে আল্লাহ রাবুল আলমেন তোমাদের সহযোগিতা করবেন সুরাই হুদ পড়ুন সেখানের মধ্যে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে প্রায় প্রতি সবাই তার জাতিকে ইমানের দিকে যেমন দাওয়াত দিয়েছেন তেমনি ভাবে ইস্তফারের দিকেও দাওয়াত দিয়েছেন সুপ্রিয় দর্শক এটা যেমন বললাম তেমনি ভাবে দুই নম্বর যে পদ্ধতি আমরা অবলম্বন করব সেই পদ্ধতিটা হচ্ছে তওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর তওয়াক্কুল করা যে এখানে একটু ব্যাখ্যা আমি করে দেই একটা হাদিস আমাদের সামনে আসছে সেই হাদিসটিকে সামনে রেখেই আমি ব্যাখ্যাটা নিয়ে আসব আশা করে আপনাদের বুঝতে সুবিধা হবে সেখানে বলা হচ্ছে ইমাম আহমদ্দির মেজি তারা শাহি স্নানাদে এই হাদিসটি বর্ণনা করেছেন সেখানে রসুলাল্লাহ সাল্লাহ ইসলামের সাথ করেছেন লাউ আন্না আল্লাহ ওয়াকুলিহি রাকুম যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াকুল করে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ঠিক সেইভাবেই রিজক দান করবেন কিভাবে কামায় যেভাবে আল্লাহ রবুল আলামিন পাখিগুলোকে রিজেক দান করে থাকেন তখদু খামা হ্যাঁ যে তারা সকালবেলা যখন বের হয় তখন পেটে খাবার থাকে না পেটে খাবার থাকে না পেট খালি থাকে আর যখন ফিরে আসে রাতের বেলা তখন তাদের পেট ভর্তি থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বলেছেন অমাই তালা আল্লাহ হাসবু যারা আল্লাহর উপর তওয়াক্কুল করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ কাদ্র আল্লাহ পাক তার সিদ্ধান্তে শেষ পর্যন্ত পৌঁছে দেবেন এবং তিনি সব কিছুর সীমা নির্ধারণ করে যার জন্য যতটুকু প্রয়োজন তা নির্ধারণ করেছেন এখানে একটা জিনিস ভাবার আছে আমরা এই হাদিস দিয়ে কিন্তু মানুষকে ভুল বুঝাই অনেক ক্ষেত্রে বা মানুষ ভুল বুঝে যে পাখির মতো যদি আমরা তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ রাবুল আলমীর পাখিকে যেভাবে খাবার পৌঁছান আমাদেরকে সেভাবে খাবার পৌঁছাবে সুপ্রিয় দর্শক একটি জিনিস ভাবুন এই যে সকালবেলা এই পাখিটি বা পাখিগুলো খালি পেটে বেরিয়ে যায় তারা কি বেরিয়ে কোথাও গাছের মধ্যে বসে থাকে তারা কি বেরিয়ে কোথাও গর্তে লুকিয়ে থাকে তারা কি বেরিয়ে কোনো কর্মহীন থাকে বরঞ্চ দেখা যাচ্ছে সাদেকের পর থেকে আমরা দেখতে পাই অনেক সময় তার আগে থেকেও দেখতে পাই পাখিগুলো রাস্তায় নেমে পড়ছে শালিক পাখি ঘুঘু পাখি দোয়েল পাখি এই সবগুলো দেখা যায় সকালবেলা পৎপথ করে উঠতেছে আর রাস্তাগুলোর মধ্যে তারা চষে বেড়াচ্ছে আপনার ধান খেতগুলো চষে বেড়াচ্ছে পুকুরে চষে বেড়াচ্ছে তারা সেখানে গিয়ে তাদের রেজেক আহরণ করতেছে দেখুন তারা তাদের শ্রম দিচ্ছে তারা শ্রম দিচ্ছে এখানে পাওয়া যাচ্ছে না তো উড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে না তো উড়ে আরে এক জায়গায় চলে যাচ্ছে সেখান থেকে তারা ঘুরতে ঘুরতে দিনে তারা তাদের উদুর পূর্তি করে নিচ্ছে যার যে রেজেকের প্রয়োজন সেই রিজিক সে ভক্ষণ করছে আরও মজার ব্যাপার শুনবেন যে এই রেজেক আসবি আসবে থেকে সে নিজেও জানে না বলুন সে নিজে জান কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর রেজেককে সে অন্বেষণ করতেছে দেখা গেছে যে কোথাও গেলে কোনো গৃহিণী তাদের জন্য ভাত ছুঁড়ে দিচ্ছে সেখান থেকে সে খাচ্ছে কোথাও দেখা যাচ্ছে দোকানে সেই পরোটা বা রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিচ্ছে কাক অন্যান্য পাখিরে এসে সেটা খাচ্ছে আবার দেখা যাচ্ছে কুকুর প্রতিটি প্রাণী আল্লাহ আকবার তাদের রেজিক এখন কিভাবে পৌঁছে যাচ্ছে তাহলে কি এটার নাম কি তাওয়াহ একবার পিঁপড়া পিপি নাকি সেও তার রেজেক অন্বেষণ করছে শুধু অন্বেষণ করছে না সে রেজেক্ট আবার গুদামছে করছে। আছে তার রেজেক্ট সে তুলে নিয়ে আসতেছে এইভাবে উদাহরণ আমরা সেট করে নিতে পারি এই উদাহরণগুলোই আমাকে আপনাকে প্রেরণা জোগাবে আমাদেরকেও কাজ করতে হবে এর নাম হচ্ছে তাওয়াকুল অর্থাৎ আমি আমার কাজ করব আমার হাতে যতটুকু আল্লাপাক দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করে আমি তখন আল্লাহর উপর তবাক করবো আমি ব্যবসা করব নিয়োগ করেছে ঠিক আছে ব্যবসার জন্য কি প্রয়োজন লাইসেন্সের প্রয়োজন লাইসেন্স গ্রহণ করেছে ব্যবসার জন্য কী প্রয়োজন ঘর প্রয়োজন দোকান করেছেন ব্যবসার জন্য কি প্রয়োজন দোকানে আপনার র্যাক তৈরি করতে হবে র্যাক তৈরি করেছেন ব্যবসার জন্য কী প্রয়োজন পুঁজি খাটাতে হবে মালামাল উঠাতে উঠেছে সব এগুলি সব পুঁজির অন্তর্ভুক্ত সব কিছু ঠিকঠাক করে তারপরে আপনি তৈরি করলেন দোকান উদ্বোধন করলেন উদ্বোধন করার পর এখন তওয়াক এখন আল্লাহ আমার পক্ষে যা সম্ভব যতটুকু আমার দায়িত্ব ছিল করার আল্লাহ আমি ততটুকু করেছি এবার আল্লাহ এই দোকানের মাধ্যমে আমার হালাল লেজেকের ব্যবস্থা করে এর নাম হচ্ছে তাওয়াক এটাকে বলা হয় তাওয়ক তাওয়াক এর নাম নয় যে ঘরে বসে বসে পরিকল্পনা করলাম আর কাগজে লিখে নিলাম এই করতে হবে আর বললাম যে আমার নিজেকের ব্যবস্থা হয়ে গেছে হবে না আমরা প্র্যাসক্রিপশান নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের প্র্যাক্সক্রিপশন দেন প্র্যাক্সক্রিপশন দেওয়ার পরে আমরা যদি বলি যে ডাক্তার এই বলেছে সকালে এই ওষুধ দুপুরে এই ওষুধ বিকালে এই ওষুধ আমি সেটার নাম উচ্চারণ করলাম আর না খেয়ে সেটা উচ্চার অসুখ কি ভালো হবে অসুস্থতা কি আমাদের দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক এইভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যেভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কাজের সুযোগ দিয়েছেন আমরা সেই সুযোগটা গ্রহণ করতে হবে সেই সুযোগ গ্রহণ করার পর আমরা আল্লাহর কাছে চাইব এবং মনে রাখতে হবে আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে যাব না আমরা কাজ করে করে শান্ত হয়ে যাব না থেমে যাব না আর থেমে গেলেই কিন্তু আমরা আমাদের নিজেদেরই নিজা ক্ষতি ডেকে আনছি অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে একটার পর একটা আমাদেরকে চালিয়ে যেতে হবে একটাতে যদি আমি ব্যর্থ হই আরেকটাতে আমি সফল হতে পারি সেটাতে যদি ব্যর্থ হই আরেকটাতে আমি সফল হতে পারি আর এভাবে আমরা যদি আমাদের চেষ্টা অব্যাহত রাখি তাহলে ইনশা আল্লাহ আল্লাহর খাজানা অফুরন্ত অফিসু আদুল আল্লাহ পাক বলছেন যে তোমাদের রিজেকের ব্যবস্থা জমিনে নয় আসমানে ফয়সালা হয় সুরে জারিয়াত পড়ুন সেখানে মধ্যে এই আয়াতটি পাবেন অফিস শ্যামা ইরিস তোমাদের রিজক আসমানে এবং তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে এই সব কিছু হচ্ছে আসমানে আচ্ছা এরপরে আরও একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের পাশাপাশি তার এই বাদতের সময়ও আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আমরা শুধু এই হালাল ড্রেসে উপার্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ব কিন্তু সালা তাদের করব না কি হবে হবে রিজেক তালাশ করা যেমন ফ্যার্স সালাত আদায়ও ঠিক তেমনি ফ্যার্স রেজেকের সাথে সালাতের সম্পর্ক কি সালাতের সম্পর্ক হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করো আর রিজেক যতটুকু তোমার উপরজন হয়েছে তার উপর তুমি সন্তুষ্টি প্রকাশ করো এমনটি নয় যে তুমি রেজেকের জন্য সালাত বাদ দিবে এমনটিও নয় যে সালাদ আদায় করার জন্য তুমি তোমার রেজিক উপার্জনের পথ পরিহার করবে না আমাকে একাধারে কি করতে হবে আমার দায়িত্ব আল্লাপাকের পক্ষ থেকে যেটা অর্পিত সেটা আমাকে পালন করতেই হবে এবং সেটা পালন করতে গিয়েই বাধ্যত যদি আমার কোনো ক্ষতি হয়েও যায় সেটা আমাকে মেনে নিতে হবে এক কথায় যেটা বোঝাতে চাচ্ছি যে রেজেকের নাম করে ফরজ দেয়াদ বাদ দেওয়া যাবে না এখানে হচ্ছে আমাদের বড় একটি কষ্টের বিষয় আমরা এখন দেখতে পাই অনেক ভাই বোন চাকুরির দোহাই দিয়ে জোহরের নামাজ আদায় করেন না বলেন যে বাসায় গিয়ে করে নেব সময় পার হয়ে যাচ্ছে করেন না অনেকে মা গরিবের নামাজ আদায় করেন না অনেকে আবার এমনটি করেন যে ফজরের নামাজের পরে অথবা এশান নামাজের পরে সারা দিনের নামাজ আদায় করেন এটা তো তাদের জন্য বলছি যারা কিছু নামাজ পড়েন আর যারা একেবারেই পড়েন না তাদের কথা কি বলবো বল যারা নামাজের জন্য সময় দিতে চান না সালাত আদায়ের জন্য সময় দিতে চান না তাদের কি হবে বলুন ইন্না আলিল ইহু সুস্পষ্ট কথা হচ্ছে যে সালাদ সময় মতো আদায় করতেই হবে হ্যাঁ মুসাফের তার জন্য ভিন্ন হুকুম হকাম আছে যিনি মুখিম তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই অতএব আমরা ইবাদতকে আমাদের উপার্জনের অন্তরায় মনে করা চলবে না আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই সেখানে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন যে তুমি ইবাদতের জন্য আল্লাহকে সময় দাও আল্লাহ রাবুল আলমিন তোমাকেও তোমার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুপ্রিয় দর্শক আমরা সেই হাদিসটুকু পড়ার চেষ্টা করছিলাম বটে কিন্তু পাচ্ছি না কারণ সময় শেষ হয়ে গেছে দোয়া করুন যেন পরবর্তী পর্বে সেই হাদিসটিকে সামনে রেখে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারি আর যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার ইবাদতকে ঠিক রেখে আমরা যেন আমাদের উপার্জন করতে পারি সেই বরকতময় উপার্জন আপনি আমাদের দান করুন আমাদের সবাইকে আল্লাহ আপনি মেয়েক আমুল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ও আখিরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি তিন তিন শর্ট কোড তিন বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান